ইসলাম রিসার্চ সেন্টার ঢাকার ব্যবস্থাপনা আজ ইসলাম মহাসম্মেলাম দিনদার মুসলমান শুক্রিয়া আদায় করি আজকের এই মুব ইসলামী জলসায় আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র আল্লা বলেন মসজিদের মিনারা থেকে যখন নামাজের ডাক দেওয়া হয় রাষ্ট্র দি মাস্ক কুইকলি ফসাও ইকিরুল ভাই বেসা কিনা বন্ধ করি দো খরিদ ফরো চড় দো আজান দিলি হাজির হয়ে যাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিদা হজরত আবদুল্লাহ আব্বাস রিসুল মুহসির বলেন যার পেটে ভাত আছে ড্রামে সাল আছে ফ্রিজের ভিতরে মাছগস্ত আছে ব্যাংকে টাকা আছে তিনি আসর পর্যন্ত মসজিদে বসি নফলে আবাদত করতে পারবেন চাইলি ইফ হি ডিজায়ার ডিজায়ার তিনি যদি চান এক তফসির আর এক আছে এলম তলব করার জন্য নামাজের শেষে আর এক পর্যন্ত নামাজের শেষে এলমতলব করার জন্য কোন আলেমের কাছে যেতে পারবে ফন্তু ফেল যাও মন্তশির হো ফির আরেফসের ফু ব্যবসার জন্য আল্লাহর ফজল তালাশ করো মামান ফজল কি পেটের ভাত জোগাড় করো জোগাড় করো ঘর তৈরি করবো সামান জোগাড় করো কাপড় সবর কিনবো টাকা জোগাড় করো হালাল রিজিক তলব করা এবাদত এটা আমরা কনজুলের হাদিস কাল রসুল্লা সাল্লাম তলব ও কাজ হালাল রোজা হকাত দ্বিতীয় স্তরের ফরজের নাম হালাল টাকা রোজগার করা প্রতিটি মুসলমানের জন্য হালাল টাকা রোজগার করা ওয়াজিবাজিবানি করিবুল ফরজ এর নাম ওয়াজিব শরীরের ভিতরে পেটের ভিতরে জায়গা আছে কত ফাইভ পাউন্ডস সকাল থেকে আমরা সারাদিনে ভাত খাই মাঝে মাঝে চা পানি হালকা কিছু নাস্তা কত পেটে জাগা কত দুই কেজি থেকে আড়াই কেজি পেটের ভিতরে জায়গা আছে এবং গাড়ির ভিতরে যদি ভেজাল তেল দেন মুবিল মিস্ত্রিত গ্যাস দেন ইঞ্জিন অ্যাটের ভিতরে খাবার যদি হারাম দেন। কলপ অচল হয়ে যাবে এই হালাল রিজিকের প্রয়োজন বেশি শরীরে রক্ত আছে পাঁচ লিটার 4.7 পয়েন্ট সেভেন অথবা ফাইভ একটু কম একটু বেশি ফাইভ লিটারের বেশি নাই পানি আছে কত শরীরের ভিতরে ওয়াটার আছে যার যত ওজন হাডি আছে কত এটা হাড্ডি এটা হাড এখানে জোড়া লাগিয়ে দিয়েছে যে ফকাসন লেজাম আলাহমা ভিতরে হাড্ডি বাইরে বস্তু দিয়ে প্যাকেট করে দিছে ফকাসন লেজাম আলাহমা হাড্ডি আছে দুইশো ছয় জন্মের পরে হাড্ডি থাকে বাচ্চা যখন আস্তে বড় হয় এক বছর দুই বছর তিরিশ পর্যন্ত হয় চৌষট্টিটা হাড্ডি হ্যাভ বিকম ফিউজড এখন আমরা যারা তিরিশের উপরে আমাদের বয়স আমাদের হাড্ডি দুশো এখানে কলপ আছে আছে তার ওজন আড়াইশো গ্রাম প্রতি প্রতি মিনিটে মরক জবাই করি দিলে যেমন ধরফর ধরফর করে কলপ এখানে বুকের ভিতরে দেখা যাচ্ছে না এরকম এরকম এরকম করে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা আপনারা হার্ট বিট অথবা ফাংশনি দেখবেন হার্ট কি করে রক্ত টানে ফেলে টানে ফেলে একদিনে চব্বিশ ঘন্টায় এক লক্ষ বার কলপ এভাবে সাপ দেয় বিট করে ধরফ করে এক রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায় আপনি অথবা আঠারি করোনার আঠারির কোথাও বাধাগ্রস্ত হয় পেটের ভিতরে এই রক্ত তৈরি হয় খাবারের মাধ্যমে এ খাবার হতো হবে হালাল এক ফোটা রক্ত এক টুকরো এক টুকরা হাট হাড্ডি হারাম দিয়ে যদি তৈরি হয় আল্লাহ রসুল সাল্লাই বলেন জান্নাতা হারাম এই শরীর বেহাস যাবে না চিন্তা করে দেখুন আমার এই মাতৃভূমি বাংলাদেশে আমরা কম বেশি সবাই হারামের সাথে জড়িত ইল্লা ইহ দিন পরহে মানুষ ছাড়া বাজারে সুদি ব্যবসা করি সুদি টাকা লাগাই আজান দিলে মসজিদে যাই এটা বৈপরীত্য তাজ সাংঘর্ষিক কন্ট্রাডিক্টরি নামাজ তিনি পড়েন সুদের ব্যবসা তিনি করতে পারেন না আমাদের দেশে আরো আছে সারা জীবন চাকরি করে সুদের ঘুষের লেনদেন উপরই পাও না মাস্তানি সাদাবাজি ট্যান্ডারবাজি দু নম্বরই করি বুড়া হালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি সভাপতি মাদ্রাসা কমিটির হালাল টাকা ওমরা করবেন হালাল টাকা হালাল টাকা ছাড়া এবাদত কবুল নাইজুলের হাদিস কোন মুসলমান যদি হালাল টাকা দি এরপরে ফিরিয়ে আসলাম রাজা কৌমিন বলে মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিলে তার যেমন গুনে নাই আল্লাহ তালা হাজির সাহেবের গুণা এভাবে মাফ করে দিবেন হারাম টাকা লো গুসের টাকা সুদের টাকা টাকা মাস্তানের টাকা হজ করতে যাই মক্কা শরীফ এমদা কবল কালাকলা আসমানে যত ফেরত আছে মক্কা শরীফ একসাথে লা লাভ তোমার হাজিরা কবুল তোমার জন্য কোন সুসংবাদ নাই হজ্জুকা মরদুদ্দ আলাইক আল্লাহ তোমার হস তোমার ফেরত দিছেন কোন লাভ নাই সম্মানিত হাজরেন হাত পাতা কিছু দাও এটা কথা নয় নয় তঙ্গি মোহতাজি ফখর ফাঁকা কবি কাবলে তারিফ বাদ নেই কোনোদিন সম্মানের কথা নয় বরঞ্চ খুশালি জিন্দগি শান্তিপূর্ণ জীবন পকেটে পয়সা আছে কামিয়াবি হাত পাতা ভালো নয় কালা রসুলা এই হাতের সাইতে হাত দামে এ হাতে বিক্ষা করে এটা সাইলের হাত গ্রহিতার হাত আর এটা দাতার হাত এটা দে এটা লয় যারা লয় তাদের দাম নাই হ্যাঁ যারা শারীরিকভাবে কমজোর অসুস্থ যাগা জবি নাই উপযুক্ত সন্তান নাই তাকে তো ভিক্ষা করতেই হবে তারা যদি আপনি দেন তৎফাতে সু সেই যদি ভিক্ষা করে দিন আল্লাহ তার চেহারা থেকে গোস্ত খুলি নেবেন আমরা অনেক সময় ধনির দুয়ারে যাই বলি रमजान मास आसले ख्याल करज्जतर कथा नई देश दस लक्ष मानुष गाय शक्ति तर बस एक कूटी दस लक्ष क्यों मेट्रिक पास कररकारी बिक्री करते सरम लागे आई ए पास कर দোকান দিতে সরম আপেল বেসতে সরম এই জন্য সিন্ডিকেট করি ডাকাতি করি মাস্তারি করি খুন করি রাস্তার কিনার অন্ধকারে ভিতরে দাঁড়ায় মোবাইল কারি লই আমার একবার ডাকাতি করছে ঢাকা চট্টগ্রাম বাসে ও দাউতকান্দির ওখানে দাউতকান্দির আরও পরে আমি তো পুরোনা মাস্টার আমি কলেজে প্রফেসারি করি আজকে কয় বছর আজকে পঁচিশ বছর আমার চাকরি আছে আর আড়াই বছর ধারণ করেছে এটা বাচ্চাও নিয়ে আসছে ক্লাসে এটা বাচ্চাও নিয়ে আসছে টাকা চি করার সব নিয়ে গেল এইটা অসম্মান নয় দোকানদারি করা অসম্মান ব্যাঙ্গারিতে করি তরকারি বেচা আসি বলে হজরত আমি কিছু চাই হজরত বলেন আমাফি বাই তোমার ঘরে কি কিছু নাই বিক্ষুব বলল হজরত আছে তো কি আছে একটা আছে আর একটা পেয়ালা আছে সাদর নিসমা আবু দাও নী তিন কি আছে নিয়ে আসো আনছে আল্লাহম সালাম এভাবে হাতে লই সাহাম ডাকি বলেন মহি হাই এই ক্ত সমাজ হুশালি জিন্দি এক লোক বল হজুর দুই টাকা দিয়ে কিনবো সতর্ক বলেন দাও টাকা দাও বিক্রি করে দিলেন এবার বিক্ষোকে দিয়ে বলেন যাও এক টাকা দিয়ে বাজার করে ঘরে দিয়ে আসো তখন এক টাকার অনেক দাম ঘরে দিয়ে আসো আর এক টাকা দিয়ে কুড়াল কিনে নিয়ে আসো এক ঘন্টার মধ্যে আসছে হজরত নিজের হাতে গাছ কাটি কুডালের ডান্ডা হাতল লাগাই দিলেন নিজ হাতে এবার বলেন গাছ কাটো কাট কাটো লাখড়ি জোগাড় করো বাজারে বিক্রি করবে হামসা আশারা ইউমান পনেরো দিন যেন আমি তোমারে না দেখি পনেরো দিন পর আসছে মুখে হাসি হজরত সালাম দিলেন পকেটে পয়সা থাকলে মুখে হাসি বাইরে নন্দিত ফকি জাকাত যিনি লিখেছেন মুস্কালুল ফকর ও কাইফ আলহ ইসলাম ডক্টর ইসুফ আল কারি সালে কাতারে অনসাদ আমার দেখা হয়েছি উনি আমার অনেক কিতাব হাজিয়ে দিচ্ছেন তার একটা বিখ্যাত কিতাব দরিদ্র পয়সা থাকলে ব্যাংকে টাকা জমা থাকলে ফ্রিজের ভিতরে মাছগস্ত থাকলে এমনই মনের ভিতরে ফুর্তি আসে ডায়াবেটিস প্রেশার বেশি করতে পারে না আর টাকা নাই পয়সা নেয় কাপড় নাই বউয়ের চিকিৎসা করতে পারি না ছেলেমেয়ের পড়ার দিতে পারি না তাহলে আপনার দিয়ে বলেন কি খবর টাকা পয়সা কিছু জমাতে পারছো নি দিনে বিক্ষুক বল হজরত দশ দীর্হাম আছে এখন পগড়ের ভিতরে খাওয়া দাওয়া করি দশ দির হাম হজরত বলেন টাকা জোগাড় করেছ জীবিকা নির্বাহ করছো তোমার জন্য বেশি বেশি উত্তম হাদিস আল্লাহ রসুল বলেন বিটা বাড়ি বড় বড় সড়ো ঘর সাতটা বেডরুম কথার কথা তিনটাশরুম ড্রয়িং ডাইনিং বড় সামনে উঠান পিছনে পুকুর ডানে বামে খেজুর গাছ নারিকেল গাছ সুপারি গাছের বাগান আছে আম কাঠানো আছে দুই একটা এরকম বসি মাকান আল্লাহ পাকম্বর বলেন ন্যাক পড়োশী আশেপাশে যারা আছে প্রতিবেশী তারা খুব ভালো প্রাইভেট কার এলিয়ন প্রিমিও এক্সিও এগুলো আচ্ছি সবার এটা ভালো গাড়ি এখনই খুলনা দেওয়া যাবে পনেরোশো সিসি এই তিনটে জিনিস যার আছে আল্লাহর পাগম্বর বলি বি হ্যাঁ এটা তোমার কমাল বালা দরিদ্রতা অভিশাপ অবাপ অভিশাপ আল্লাহ জন্য আল্লাহ রসুল সাল্লাহম এরশ করেছেন দোয়া করেছেন আল্লাহ আউদিকুল ফখর আল্লাহ আউদি কামিনুল জুনুক গুনা থেকে আল্লাহ আমার বাঁচাও দরিদ্রতা থেকে আমাদের বাঁচাও দরিদ্র থেকে আমাদের বাসাও ভারতের দার দেওয়ার অনেক লাইব্রেরি অথবা দাওয়াহানা আছে ইউনানি ডাক্তার বিকেল বেলা যায় রাত্রে দশটা পর্যন্ত রুগী দেখেন খুশালি জিন্দগি খুশালি জিন্দগি হজরত মুফতি শফি সাহেবের পাকিস্তানে দার ওেশা আট ওনার লাইব্রেরি ছিল এখনো আছে না ইন্স টাকা রোজগার করার যত লাইন আছে পবিত্র লাইন হচ্ছে ব্যবসা খরিদ ফরক মাল আনলি বেচলাম ওজনে কম দিলাম না করলাম না কলার উপর যারা খাঁটি ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদের হাসর হবে পগাম্বরদের সাথে নবীদের সাথে নবীদের সাথে আরে খাদিস আজুক তাহাদা জালালা জোতা পালিশ দেবসা এম এ পাস করি চাকুরিতে ঢুকি কলমের খোসায় ঘুস খাওয়ার চাইতে রাস্তার কিনারে জেনে জোতা পালিশ দেন আমার চাইতে সে উত্তম বেশি কজবিল হালাল সম্মানিত হাজরিনা রেজা লুহুক এই হাদিস যারা বর্ণনা করেছেন প্রত্যেকে প্রত্যেকে বিশ্বস্ত তাদের কোনো জবাব নাই তাদের সম্পর্কে মহাদিসের কোন কালাম নাই দুনিয়াতে টাকা রোজগার করার যত লাইন আছে দশ ভাগের নয় ভাগ বিজনেস ব্যবসা হজরত আদম আল ইসলাম কৃষক ইব্রাহিম ইসলাম ব্যবসায়ী এই যে আমরা বাজার করি দু কেজি বেগুন দু কেজি মূলা আলু ছিম যে ব্যাগে করি লই এই ব্যাগ বানাই বস্তা বানাই ইব্রাহিম আল ইসলাম বাজারে বিক্রি করতেন কি তা দেখুন না কত বি আমি খুলে দেখছি আদম আল থেকে রসুল্লাহ পর্যন্ত তারা নবের ফরিজ আঞ্জাব দিয়েছেন বা খাইতেন কিভাবে খসবে মা আস কোন নবী কথা বলেন নাই আব্দুর রহমান তুমি আমার খা কলিম উদ্দিন তুমি আমারে এক মাস সলিম উদ্দিন তুমি আমার একমাস কোন নবী এটা করেন নাই হজরত জাকারিয়া আলহ ইসলাম গাছের ব্যবসা হজরত দাউদ আলহ ইসলাম লোহার ব্যবসা হজরত মুসা আলহ ইসলাম ছাগল সরাইতেন সোহাম আল ইসলামের ছাগল সরাইতেন ইসলামের খামার সমস্ত ছাগল এবং ভেডার খামার হজরত সাল্লাই বয়সে ছাগল করছেন টাকা দিয়েছেন হজরত আনহা আল্লাহ রসুল মোদিনে তো ব্যবসা করছেন এই মক্কায় আরো দেশে গেছেন আম্মানে গেছেন গেছেন ফিলিস্তিন গেছেন এবং সিরিয়া গেছেন আমরা কোন দেশে গেছি মাল্টি সরফ ইন্টারকন্টিন এলাকায় আল্লাহ রসুল কৃষিকাজও করেছেন কৃষিকাজ হাদিস শরীফ আছে ওজনে যদি কম দেয় মাপে যদি কম দেয় কেউ তাহলে এই ব্যবসা হারাম ওয়াইল মুতা যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় তাদের জন্য পানি হয়ে যাবে যারা ওজনে কম দেয় মাপে কম দেয় কাস্টমারকে যারা ঠোকায় তারা ওয়াইলুন দুজকে নিক্ষিপ্ত হবে খালেজ ব্যবসা করলে জান্নাত পাবে নবীদের সাথে হাসর হবে আর করলে মুরব্বী লিখেছেন মহাত্তা মালিকের সরা লিখেছেন কিতাব আছে আমি আমার এক ছাত্র ফাজ মৌলানা হাবিবুল্লাহ পড়া চট্টগ্রামে ওনার মাধ্যমে আমি ভূমিকা লিখিয়ে দিছি ঢাকাতে আসছে কিনা না চট্টগ্রামের বাজারে আছে ওই কিতাব আমরা মোতলা করব। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে কোরা আলেমে যদি দোকান দেয় আমরা বাঁকা চোখে দেখি যে আলমে ফায়দা দেয় নাই এই জন্য দোকানদারি করে জাতীয় কথা বলি ইমাম আজম আবু হানিফা ব্যবসায়ী শেখ রাগেবান ব্যবসায়ী হজরত ওমরের ব্যবসা রজ্লাহ ব্যবসা ইরান পর্যন্ত হজরত ওসমান রজালের ব্যবসা সিরিয়া পর্যন্ত আব্দুর রহমান ইবনাফের ব্যবসা সিরিয়া পর্যন্ত একথা তো আমাদের জানা নাই অনেক বড় বড় আলেম বড় বড় ব্যবসায়ী হজরত আব্দুর রহমান জামি জিনিস আমরা যে সরজামি পড়ি পড়াই এই আব্দুর রহমান জামি রহমতুল্লা পীর সাহেব পীর সাহেব যিনি উনি এই জমানার অনেক বড় ব্যবসায়ী সে জামানার অনেক বড় ব্যবসায়ী আল্লাহ রসুল সাল্লাহাম এর সাথ করেন যারা জেনুন ব্যবসা করে মাল আনি বেঁচে গুদাম জাত করে না 10 টাকার পিঁয়াজ সিন্ডিকেট করি গুদামজাত করি পঞ্চাশ টাকা করে না কৃত্রিম সংকট সৃষ্টি করি বেশি কাস্টমার বাধ্য করে না তারা ব্যবসা আর যারা করে তাদেরকে আর মোহতাকির মোহতাকির ও মূলন আল্লাহ রসুল বলেন যারা হোর্ডিং করে বাজারে পেঁয়াজ আমদানি করে কতজন তিরিশ জন পঞ্চাশ জন এই পঞ্চাশ জন সমিতি করি সমস্ত পিঁয়াজ মুহূর্তের ভিতরে গুদাম জাত করে দিল মাটির তল নিয়ে গেল কৃত্রিম শঙ্কর বাজারে পিঁয়াজ নাই পেঁয়াজ তারা চলে না দশ টাকার পেঁয়াজ হয়ে যাবে পঞ্চাশ টাকা এক মাসের ভিতরে কোটি কোটি টাকার মালিক এই কাজ যারা করে আল এহতে কার হারাম হারাম হোর্ডিং ইজ প্রোহিবি আল্লাহ রসুল সালাম মদিনের বাজারে যাই দেখে একজনে গেউ বেছে হাত ঢুকে দিলেন তুমি তো ঘেউর উপরে পানি বাড়ি ওজন বাড়ি করে দিছে যে সামান্য এই সামান্য মুনাফা করে দু নম্বরই মোতা হজরত বলেন হজরতমার সাহায্যের আমদার ডাকি বলেন কি আমি বাজারে যাই দেখলাম যে মুসলমান ব্যবসায়ী নাই কি ব্যাপার তখন তারা বললো হুজুর এখন যুদ্ধ বেশি যুদ্ধ বেশি মাল এখন পাচ্ছে এই জন্য ব্যবসা করতে আগ্রহী নয় হজরত বলেন তোমাদের জন্য ব্যবসা করা অত্যন্ত জরুরি করো ব্যবসা হালাল হুশহালি জিন্দিগি টাকা থাকলে জাকাত দেওয়া যায় টাকা থাকলে হস করা যায় সব ফরস টাকা থাকলে মাদ্রাসা তো তকা নিজস্ব জায়গায় দশতালা টাওয়ার করা যায় আমি কিছুদিন আগে চৌধুরী পাড়া মাদ্রাসায় আসছি ওই হজরতুল্লাহ আমার আসতে দেরি হয়ে গেছে আমি বিমানে চট্টগ্রামে ফার্স্ট ফ্লাইটে উঠছি ঢাকার আকাশে বিমান আসি দেখা যায় রানময় মস্কো থেকে বাংলাদেশ বিমান চাকা বাড়ি গেছে সাড়ে আমার বয়ান ফেরাকার উপরে ইসাই তকর আসার পর একবার করছি মাগের পরে প্রশ্ন উত্তর দিছি এরপর হজরত মহল আব্দুল মালিক সাহ আলিকুম তকরির করছেন খবর নিয়ে জানতে পারলাম শেখ উদ্দিন নামে এক মু দানশীল ব্যক্তি পুরা জাগা করে দিচ্ছেন এবং বেতন ছাত্রদের খাবার শেখ জনুর ট থেকে আসে উনি মারা গেছেন ওনার ছেলেরা মাদ্রাসা চালায় গার্মেন্টস ফ্যাক্টরি মাদ্রাসার নামে করে দিয়েছেন তিনি ফলে কোন উস্তাদ বাইরে সাদা করতে হয় না কেউ যদি আনি দে মাদ্রাসাওয়ালারা মেহরবানি করে কবুল করেন টাকা থাকলে লাভ যে এবং আমি যেহেতু শরীয়ত প্যাকেট একটা মারা দেখলাম খেয়াল করলাম এর বাইরে আবার কিছু দেখলাম আমি যে তিনবার চক্রি করছিলাম তারা একজন ওয়স একজন মেহমানকে একরাম করলেন একটা প্যাকেটে করি আমার একটা ডায়েরি দিলেন দুই হাজার সতেরো একটা লুঙ্গি দিলেন দামি প্যাকেটের ভিতরে আছে এবং একটা অরবিন্দ ভারতের কলকাতার দিলেন, একটা সাবের রিং দিলেন মতুয়াল্লির ছেলে পরিচয় করে প্যাকেটটা হাতে তুলে দিলেন এই যে একজন আলেমের প্রতি সম্মান একজন মেহমানের প্রতি সম্মান এবং এই মাদ্রাসা তারা চালায় সাদা করতে হয় না টাকা তাকলে লাভ টাকা যে টাকা আমি সিনেমা হল বানাই এই টাকা আমার জন্য গজব চাঁদপুর চাঁদপুর জেলা মুজাফরগঞ্জ একটা জায়গা আছে সাহার চিত বাজার এদিন গেছি ওখানে মাহফিল করার জন্য আসার সময় বিলের মাঝে বিশাল এক মাদ্রাসা গেটে নাম লেখা নাই রাত্রে ছিলাম গভীর রাত্রে হয়ে গেছে আসেনি সকালবেলা ছাত্রদের উদ্দেশ্যে তকরি করলাম আমি জানতে পারলাম এক্সিম ব্যাংকের চেয়ারম্যান অনেক ফ্যাক্টরি আছে ওনা উনি একায়ে মাদ্রাসা ছাড়ান উস্তাদের জন্য ফ্ল্যাট সিস্টেম বিবিবার উনি থাকবেন খাবার বেতন পুকুর আছে সব মাদ্রাসার সব খরচ উনি দেন টাকা থাকলে এরকম দিন ধর্মের কাজ করা যায় এই জন্য টাকা রোজগার করা এবাদত নীম সালেন আর কিছু গুণা আছে এগুলোতে মাফ হয় না সাহবাই কারাম বললেন ইয়ার এগুলো কি কারণে মাফ হয় হজরত বলেন মেহনত করতে যাই মিন আমলে যদি হাতের মেহনত পরিশ্রম করতে যাই শরীর থেকে যে ঘাম পড়ে বছর বয়স লোকেরা বললো হজরত এই ছেলেটাহার নাহার মন লাইল রাতের বেলা এবাদত করে দিনের বেলা রোজা থাকে এইরকম আবেদ জাহেদ খান খুব কম আছে আল্লাহ রসুল বলেন বেশি বলা ছায় অতএব হাতের কাজ লজ্জা লাগে কেন যে কোনো কাজ হালাল পন্থায় রিক্সা চালানো সিএনজি চালানো রাস্তার কিনারে যদি জমিটাকে दोकान तरीके भाड़ा दल जैसे प्लट था गोपन कर लिचु एक पाइक चापाई कलम आनी एक जमी लागू वाताबान कष्ट दूर हो जाए অথবা বড়ই থাইল্যান্ডের বড়ই এত বেশি ধরে গাছ বাঁধি না দেন খুঁড়া না দেন গাছ বাঁধি পড়ে যাবে আহ সকাল বেলা যদি দেখো যে রাতের বেলা ক্যামত হয়ে যাবে আশ্রাত কেমতের আলামত সব জাহের হয়ে গেছে জুহুরে মাহাদি দল সব আসে গেছে সকাল বেলা আন্দাজ করা যায় রাতের বেলা কেমত হতে পারে ফি আহাদিকুম তোমার হাতে গাছের সারা আছে ফলে হা তারা তারি সেটা গুছি রোপন করি যেন রাতের বেলা কেমত হবে সকাল বেলা গাছ রোপন করবো কেন দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের কথা এখন তো কেয়ামত কখন হবে আমরা জানি না এবং যেহেতু বড় বড় বড় শর্ত গাছ লাগানো বেশি যত গাছ আছে গাছ মানুষের জীবনের সাথে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল হুসেন ধান চাষ করো গম চাষ করো আম চাষ করো দিনাজপুরি লেচু চাষ করো ওই পার্বতী চট আমার খাগড়াছড়িতে খুব দামি কমলা হয় আমি দেখছি এদিন বলো মিষ্টিও আছে বাইরের দার্জিলিং এর কমলা পার্বতীয় চট্টগ্রাম হচ্ছে পাহাড়ের কমলা গাছ লাগাতে পারি খুশি দিক দেখি এক একর কমলার বাগান থাকলে আপনি লাগপতি লাখপতি অথবা মুরগির খামার বহু আলেম গাটাইল টাঙ্গাইলের গাটাইলি বহু আলেম এমনকি মাদ্রাসার উদ্যোগে মুরগির খামার ডিমের খামার ব্রয়লার বস্তার খামার আল্লাহ রসুল বলেন গাছ লাগো গাছে অক্সিজেন সারে এই অক্সিজেন আমরা টানি আমরা যেটা টানি সেটা অক্সিজেন হুংকুরি যেটা ফেলি এটা কার্বন ডাইঅক্সাইড গাছে অক্সিজেন সারে এগুলো আমরা নাকে দি ভিতরে ঢুকে ভিতরে ঢুকে অক্সিজেন ঢুকে যত গাছ বেশি দেশে অক্সিজেন তত পিওর স্বচ্ছ নির্মল যেই দেশে ডাকার আকাশে সীশা বেশি খুলনার তুলনায় বরিশালের তুলনায় চট্টগ্রামের তুলনায় সিলেটের তুলনায় সিলেটের গাছ বেশি ডাকার সিটির ভিতরে গাছ কম এই জন্য মেশিন দিয়ে দেখা গেছে যে ডাকার আকাশে লিট বেশি সীশে বেশি সীশে যদি বেশি দিন মানুষ টানে অক্সিজেন কমে যায় কার্বন ডাইঅক্সাইড গাছে গাছ নাই কার্বন ডাই অক্সাইড বা এখানে তাকি যায় আমি কার্বন ডাইঅক্সাইড আবার লই ফলে মানুষ অসুস্থ হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন গাছ লাগো তিন জায়গায় পাখানা করবে না ইত্যাকল মালা খালের কিনারে পায়খানা করবে না প্রস্রাব করবে না কারণ খালের পানি মানুষ ব্যবহার করে খালের পানি মানুষ গোসল করে খাবার রান্না করে পানি দূষিত হয়ে যাবে ওয়াটার উইল বি পলিউটেড রাস্তার কিনারে গাছের ছায় পাখানা করবে না ইয়ার উইল বি পলিউটেড দেড়া বছর আগে গাছ ঔষধ গাছ প্রকার ওষুধি গাছ ফলদ গাছ বনদ গাছ এগুলো এবং ফলের গাছ যদি লাগাই যে কোনো ফল আমার নিজেরও বাগান আছে আল্লাহ রসুল বলেন পাখি হায় আনসান উন মানুষে খায় আও বহি ভাতুন হাতিয়া খায় লাহু সতাকা এগুলো তোমার জন্য সৎকার স্বভাব প্র্যাক্টিক্যাল লাইফ প্র্যাক্টিক্যাল লাইফ আদম দুনিযাতে আল্লাপাক রাতের বেলা আল্লাহ আছে আদম আল ইসলাম নামার সময় হাতে করি গো নিয়ে গম নিয়ে আসছেন ব্যস্ত থেকে গম দেখছেন হালিয়াতে আসে নাই গম নিয়ে আসছেন এটা দা আসে। এটা কোদাল নিয়ে আসছে দাদি জঙ্গল পরিষ্কার করবে কোদাল দিয়ে জমিন ফাঁক করি গেউ গুছিয়ে দেবে আসছেন রাতের বেলা অন্ধকারের ভিতরে তিনি চিন্তা করলেন কি করে থাকি এত অন্ধকার প্রেশান হয়ে গেলেন সমস্ত তব আছে। সকাল বেলা পূর্ব দিকে আলো দেখা যায় সবাই সাত একার আলো তখন তিনি দু নামাজ পড়লেন রাতকে তারিখে দৌড় হে কি সকরিয়ামে এক রেখা এবং পূর্ব দিগন্ত আলোর রেখা ফুটে উঠার জন্য আরেক রাখা দুনিয়ার বুকে প্রথম নামাজ ছটা বাজে পড়ছেন হজরত আদম আলাই ইসলাম আল্লাহর কাছে নামাজ হয়তো বেশি পছন্দ হজরত মোহাম্মদের জন্য ফজরের নামাজ ফরজ করে দিচ্ছেন জহরের নামাজ পড়ছেন দুনিয়ার বুকে ইব্রাহিম আলহ ইসলাম ইব্রাহিম আলহ ইসলাম ও সেলের পরিবর্তে তব সিরে আসে দুম্বাই করে দিলেন সক্রিয়া স্বরূপ খোলা জায়গায় করে নাই ক্ষুগাছের তলায় তখন তিনি সাতটা বাজে সাতটা মিনিট বাজে সার্ডাকার নামাজ পড়লেন এই নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দ উম্মত মোহাম্মদ এটা দান করেছেন নামাজ পড়ছেন হজরত দাউদ্দাল ইসলাম নবীদের দোষ নাই আসুম তারপরেও কোন আল্লাহ ডাক দিয়ে বলেন বাফ করি দিলাম এই কুশিতে হজরত দাউদ ইসলাম এত বেশি কান্না করলেন নামাজে দাঁড়ায় গেছেন আমরা তো নামাজ পড়ি না হজরত মুসাল ইসলাম আগর কই সহায় আল্লাহ ইকবাল আগর কই সহায় কদম জামানায় যদি হকানে আল্লাহ পাক ওনারে নবী বানাই দিচ্ছেন তখন সাড়ে সাতটা আটটা বাজে হজরত মোসা আল্লাহ ইসলাম সজিদায় পড়লেন এটা এসারের নামাজ হাকিমদ হজরতানবী আলহি রহমদ বলেন ব্যবসাতে আজাদি আছে আজকে এই জন্য হাকিম মজরত নিজের কাছে ছোট খাটার ব্যবসা ছিল অথবা শুন মানুষের কাছে দক্ষতা রাজি নয় নিজের পায়ে দাঁড়াই পাখির মতো আল্লাহ রিজিক দেবেন তিন দিনের খাবার পেটের ভিতরে দিই আল্লাহ দুনিয়াতে পাঠান কারণ নতুন মা জন্ম দিছেন নতুন দুধ নামতে তিন দিন লাগে দুদিনের মাঠে জুমান হবে ই আমাদের যাদের জরুরতের প্রয়োজন হবে সেখানে দূর দূরান্ত কে যে সমস্ত শ্রোতা বিন্দু এসেছে আপনাদের গরু এর আমি শর কে এখনই মার কাজে